السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم ومن أحسن قولا من من دعا إلى الله وعمل صالحا وقالا إنني من المسلمين شماني تو داشتك برندو بشير جيخاني بوشي أبنالا عمدران شنطقشن شبائي كي شادر شم باشن جاناتشي داشتك শাহ মাহমুদুল হাসানের কাছ থেকে এখন জানতে চাইব যে তিনি কিভাবে আল্লাহ কর্মরকম ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ যে অবস্থায় তিনি আমাদেরকে রাখেন সেই অবস্থায় আমরা সন্তুষ্ট আল্লাহর আশা করি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা এখন জানতে চাইবো যদি আপনার বাংলাদেশী সবাই খুশি হবেনবাদ আপনাকে আলহামদুলিল্লাহ ব্রিটেনে ইসলামের জন্য এখন এক উর্বর জমিতে রূপান্তরিত হয় আলহামদুলিল্লাহ এবং আপনি খুবই আশ্চর্য হবেন যে ব্রিটেনের উপর যতগুলো গবেষণা হয়েছে ওই গবেষণাগুলো প্রমাণ করছে যে মুসলমানদের হার দিন দিন বৃদ্ধি পাচ্ছে এটা দুটি কারণে একটা হচ্ছে মুসলমান যারা মাইগ্রেন্ট হয়ে গেছেন বা বিভিন্ন দেশ থেকে মুসলমানরা গিয়েছেন ইংল্যান্ডে তাদের মাধ্যমে মুসলমানদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে আরেকটা বিশেষ কারণে মুসলমানদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে সেটা হচ্ছে কনভারশন অর্থাৎ যারা খ্রিশ্চান অথবা অন্যান্য ধর্মী তারা এখন ইসলামে কবুল করার কারণে মুসলমানের সংখ্যা আর এটা খুবই আমাদের জন্য আশাব্যঞ্চক যে আসলে ইসলাম তো শক্তি প্রয়োগের মাধ্যমে কোথাও প্রচারিত হয়নি ইসলাম তার প্রাণের টানে মানুষকে টানে যেমন চম্বুক লোহাকে যেমন টানে ইসলামও সেভাবে মানুষকে টানে কারণ মানুষের মনের মধ্যে চিরাচরিত একটা প্রয়োজন হলো অন্তরের একটা শান্তি মনের প্রশান্তির জন্য মানুষ কেউ হয়তো ইউরোপের মানুষরা অনেকে হয়তো ড্রিঙ্ক করছেন কারণ মনটা তো জিনিস সৃষ্টি করছেন তার জন্য পাগল সে টের পাচ্ছে না যে কিভাবে তার কাছে যাওয়া যায় যতক্ষণ পর্যন্ত না তার কাছে যাওয়া যাবে আসল শান্তি পাবে না পাওয়া যাবে না এজন্য আমার কাছে মনে হয় কি যে একটা বাচ্চা তাকে আপনি যত খেলার জিনিস দিয়ে যদি সে মাকে খুঁজে তেমনি ভাবে আমাদের আত্মা যদিও অনেক ডিস্ট্রাকশন দিয়ে চতুর্দিকে আকর্ষণীয় অনেক কিছু দিয়ে আমাদের আত্মাটাকে আমরা দূরে সরিয়ে রাখার চেষ্টা করি কিন্তু এই আত্তাটা হঠাৎ করে হাঁকার করে উঠে নিবারের জন্য এক একজন সেখানে মুসলমানদের সংখ্যা অনেকগুলো বাড়ছে আমরা যেমন একটা বড় গির্জা ইউনাইটেড রিফর্ম চার্চ ওই অঞ্চলে শতাধিক বছরের পুরাতন একটা গির্জা কিনেছি এবং প্রায় এক মিলিয়ন পাউন্ড ব্যয় করে সেটা কিনা হয়েছে এবং আরো মিলিয়ন করে গড বলা হতো সান অব গড বলা হতো সেখানে বলা হচ্ছে আসাদু আল্লাহ আসাদু আহমানের বাণীগুলো উচ্চারিত হচ্ছে সেই দৃশ্যটা আমার এখন চোখের উপর এরকম যদি হয় যুদ্ধ করে আনা হয়নি এটা আল্লাহ গিফট করেছেন এবং এটা আল্লাহ দিনকে আল্লাহ বিজয়ী করছে পল্লাহ মুমরি আলাহ আল্লাহ বারবার চ্যালেঞ্জ করেছে তারা শত চেষ্টা করুক আল্লাহ দিনকে নিবিিয়ে ফেলার জন্য কিন্তু তারা সেটা পারবে না আল্লাহ আল্লাহ নূরকে পরিপূর্ণ রাখবেন যদিও সেটাকে অবিশ্বাসীরা অস্বীকার করুক ঘৃণা করুক অপছন্দ করুক কোনো কাজ আসবে না এটাই প্রমাণ যে এত বেশি টুইন টাওয়ারে হামলার পর ওয়ান ইলেভেন এর পর সারা পৃথিবীতে মিডিয়াতে ইসলামের বিরুদ্ধে এত প্রচারণার পরেও কেন মানুষ এত দলে দলে ইসলাম কবুল করছে তাহলে ইসলাম নিজস্ব একটা শক্তি আছে যে অন্ত শক্তি দিয়ে ইসলাম মানুষকে আকর্ষণ করছে এবং আমরা ইসলাম যে সত্য একটা ধর্ম সেখানে যাওয়ার পর এটা আরো বেশি উপলব্ধি বেড়ে গেছে এই জন্য কারণ সাধারণত বিভিন্ন দেশে আমরা শুনি খ্রিশ্চান মিশনারি দান ইত্যাদির কারণে অনেক দরিদ্র মানুষ খ্রিস্টান হয় বিভিন্ন জায়গায় এটা এই জন্য হয় যে সে দেখছে যে সে দরিদ্র তার যারা ধনী তারা এসে তাকে দান করছে যারা দরিদ্র তাদের ধর্মে তারা আসছে আসছে বরং তারা কিছু পাওয়ার আসায় না কারণ এদের থেকে তো কিছু পাওয়ার নেই এরা তো খালি পকেট নিয়ে ওখানে গেছে পকেট ভর্তি করার জন্য গেছে কিন্তু ওদের ধর্মেই এরা আসছে ইসলামের কনভার্সনের প্রক্রিয়াটা কি দ্রুত ব্যাগে হচ্ছে যেমন আমি দেখছি যে গার্ডিয়ান একটা পত্রিকা ওখান থেকে বিখ্যাত পত্রিকা ওখানের মধ্যে একটা শিরোনাম করা হয়েছে কনভার্টিং টু ইসলাম ব্রিটিশ ওমেন অন প্রেয়ার ফিজ অ্যান্ড প্রেজিউ এই শিরোনামের মাধ্যমে তিনি মহিলারা যে দলে দলে ইসলাম কবুল করছে এবং তারা প্রেয়ার করছে এবং শান্তি খুঁজে বেড়াচ্ছে এই কথাটা গার্ডিয়ান পত্রিকার মধ্যে ফলো আউ করে প্রকাশ করা হয়েছে একেভাবে দিল্লি টেলিগ্রাফের একটা শিরোনাম এখানে প্রকাশ হয়েছে সেখানে একটা সোয়ানজ ইউনিভার্সিটির একটা একাডেমিক গবেষণা হয়েছে যেই গবেষণাটা পরিচালনা করে ওই জায়গার বেগে ব্রিটেনের লোকেরা ইসলামের দিকে পথে আসছে সেখানে এই কথা বলা হয়েছে যে প্রায় 2001 থেকে পর্যন্ত এই দশ বছরে যখন বেশি ইসলামের উপর মিডিয়ার আক্রমণ হয়েছে সেই সময় আগের দশ বছরের এক লক্ষ সাদা ব্রিটিশ এই সময় মুসলমান হয়েছে আলহামদুলিল্লাহ আর যে জিনিসটা আমাদেরকে খুব প্রভাবিত করে সেটা হলো মিডিয়ার সবচেয়ে বড় অভিযোগ হলো ইসলামের বিরুদ্ধে যে মহিলাদেরকে কোনো অধিকার দেওয়া হয় না মহিলাদেরকে হিজাবের মধ্যে আটকে রাখা হয় এই জাতীয় কথাগুলো বলা হয় কিন্তু বলা হয়ে থাকে যে মহিলাদের কোন স্বাধীনতা নেই মর্যাদা নেই তাদেরকে ফ্রিডম দেওয়া হয় না এই কথাটা সেখান দাবি করা হচ্ছে কিন্তু দেখা যাচ্ছে মহিলার সংখ্যা বেশি আবার সেখানে যারা রেসপন্ড করছে এই সার্ভে করার সময় এবং তারা এটা দেখিয়েছে এটা আমি পড়েছিলাম যে ক্যাম্ব্রিজ ইউনিভার্সিটি একজন মাস্টার্স করা গ্র্যাজুয়েট তিনি কেন ইসলাম কবুল করছেন তার বিস্তারিত এসব স্টোরেজ মধ্যে আছে আপনারা যদি অনলাইনে যান এবং এই টেলিগ্রাফ বের করে পত্রিকাটা দেখেন অথবা গার্ডিয়ানের যে নামটা দিলাম সেগুলো দিলে সেখানে যে স্টোরেজ গুলো তারা রচনা করেছে সেগুলো পড়তে পারবেন এবং বুঝতে পারবেন কেন তারা মুসলমান হচ্ছে একইভাবে আপনি আরো দেখতে পাবেন যে টু পর্যন্ত তারা একটা গবেষণা করে দেখিয়েছে যে মুসলমান বাড়ছে এটা অনুযায়ী যে মুসলমানের সঙ্গে এত হবে যে কুয়েত একটা মুসলমানদের রাষ্ট্র কুয়েতে যতগুলো মুসলমান আছে তার চেয়ে বেশি মুসলমান হয়ে যাবে ইউকেতে ইউকে এটা তারা গবেষণার মাধ্যমে দেখানোর চেষ্টা করছে যেই হারে মুসলমানদের ইনক্রিজটা বাড়ছে এটা দ্বারা এটা প্রমাণ করছে যে হতে পারে যে মুসলমানদের সংখ্যা আরো বাড়বে ডেইলি মেইলস এর একটা কথাটা আমি আপনাকে উদ্ধৃত করতে চাই সেখানের নিউজ হোয়াই আর সো মেনি ব্রিটিশ কেরিয়ার ওমেন কনভার্টেড টু ইসলাম এটা হচ্ছে ডেইলি মেইলের একটা টাইটেল শিরোনাম কিন্তু তারা কেন ইসলাম কবুল করছে এটার উপর তাদের সাক্ষাৎকার গুলো প্রকাশিত হয়েছে আপনি যে হবেন যে কি ক্ষুধা নিয়ে তারা আছে অর্থাৎ ইসলামকে পাওয়ার ক্ষুধা ইসলামকে পাওয়ার একটা তেষ্ঠা ওই তৃষ্ঠা নিবারণের জিনিসটা তারা ইসলামের মধ্যে পেয়েছে বলেই তারা মুসলমান হচ্ছে সবচেয়ে বড় কথা যেটা মহিলাদেরকে অনুপ্রাণিত করে সেটা হলো যে তারা ফ্রি লাইফ করতে পারে এবং পাবে যেতে পারে ড্রিঙ্কস করতে পারে ইত্যাদি করতে পারে কিন্তু কিছুদিন পরে তারা হোস যখন ফিরে আসে তখন বুঝে যে আমার তো সব সম্পদ হারিয়ে গেছে হারিয়ে গেছে আমাকে তো তারা ভোগ করেছে এখন তো আমাকে সম্মান করার আর কেউ নেই কেউ নেই কঠিন অবস্থা যখন সারা জীবন ওই তাকে সম্মান করার জন্য তার স্বামী আছে এবং অন্যান্য তারা আসছে বলে একজন কি নিয়ে সারা জীবন তারা হচ্ছে পালা বদল করে পাত্রী ব্যবহার করা হচ্ছে মহিলাদের দেহকে প্রদর্শন করা হচ্ছে বিরতির আগে আমরা জানলাম যে আসলেই আলহামদুলিল্লাহ মহিলাদের ব্যাপারে ইসলাম যা দিয়েছে এটা ওদেরকে আরো বেশি উৎসাহ আমরা জাকিরের আন্তরিক বার্তা ধর্মতত্ত্বের কোষ্টি পাথর ই হল ধর্মতত্ত্বের কোষ্টি পাথর मान हलो ईश्वर सम्पर्नाश नम्बर सूरा चार्लाहद्लास्थायी कारो मुखेक्षी नन लामद पलाम তিরিশ হাদিস নম্বর পাঁচশো তেত্রিশ নবজি সাল্লা সাল্লাম বলেছেন সুরা ইকলাস পবিত্র কোরআনের তিন ভাগের এক ভাগের সমান সত্য ঈশ্বরকে। যা চাই করার জন্য চারটি বৈশিষ্ট্য প্রথম হলো আহাদ। হল আহাদক দ্বিতীয় হলো সমাদী এবং ইয়ালিদ ওয়ালাম ইউলাদ তিনি জন্ম দেননি এবং কাউকে জন্ম দেননি আর চতুর্থ হল ওয়ালামে কুল্লাহ কুফন আহাদ এবং তার সমতুল্য কোনো কিছুই নাই আপনি যে ঈশ্বরের उपासना करें ताकि चुराई क्लास दिए जाचाई करतेम तत्व गोष्ठी पाथर बिस्टीपी मानवता समाधान মানুষ তো আদম সন্তান ण देखु परिणती परवर्ती अनुष्ठान पिसाए এবং তিনি আলোচনা করছিলেন কিভাবে সেখানে ইসলাম গ্রহণ করছে এবং ইসলাম কিভাবে একটি ক্রিজ হচ্ছে বাড়ছে মুসলিমরা সেখানে অনেক বেশি ডেভেলপ করে যাচ্ছে বিশেষ করে ইসলামের ক্ষেত্রে অনেকেই ইসলাম গ্রহণ করছে এবং শিক্ষিত মহিলারা ইসলাম গ্রহণ করছে শুধুমাত্র যারা বৃদ্ধ তারাই নয় কোন অবকাশ নেই কারণ পাশ্চাত্য সভ্যতা শুধুমাত্র মহিলাদেরকে ফ্রিডমের নামে সম্মানের নামে কেরিয়ার গঠনের নামে তাদেরকে স্বাধীন করেছে ঠিকই কিন্তু এর মাধ্যমে তারা তাদেরকে ভোগ বিলাসের দিকে এই স্বাধীনতা তাদেরকে বরং একজন মহিলাকে যোগ করা হয় অর্থাৎ মহিলার মর্যাদা একটা পণ্যের সমতুল্য করে ফেলছে এবং মহিলাদেরকে খেতে লোভ দেখিয়ে নানাভাবে তাদেরকে এই সব কাজে উদ্বুদ্ধ করা হচ্ছে মহিলারা বুঝতে পেরেছে আমাদের সম্মানের জন্য এই জন্য দলে দলে সেখানে মুসলমান হচ্ছে বিবিসির একটা রিপোর্ট কথা আমি বলি বিবিসি আপনি যদি যান এবং ওয়েবসাইটেও যান সেখানে দেখবেন কনভার্ট ইসলাম দা হোয়াইট বিকামিং মুসলিম সাদা ব্রিটিশরা মুসলমান হয়ে যাচ্ছে এটা বিবিসির কথা বিবিসি এই গবেষণাগুলোর আলোকে বিভিন্ন ব্রিটিশ যারা আছে তাদের সাক্ষাৎকার সেখানে দিয়েছে কেন তারা মুসলমান হচ্ছে কোন জিনিস তাদেরকে ইসলাম কবুল করার জন্য আকৃষ্ট করছে একইভাবে ইকোনমিস্ট পত্রিকার মধ্যে লেখা হচ্ছে হাউ মেনি পিপল কনভার্ট ইসলাম এই শিরোনামে ইকোনমিস্ট আমরা জানি যে একটা অত্যন্ত মর্যাদাপূর্ণ প্রেস্টিজিয়াস ম্যাগাজিন সেখানেও এই বিষয়টাকে অ্যানালাইজ করা হচ্ছে সবচেয়ে সুন্দর যেই আমি দেখেছি যে বাড়ছে আর বাড়ছে মুসলমানের সংখ্যা বাড়ছে আর বাড়ছে তো এই শিরোনামগুলো কিন্তু একটা আয়নার মতো কাজ করছে যে আসলে ব্রিটেনে একটা পরিবর্তন হচ্ছে আপনি এখন রাস্তাঘাটে দেখলে লন্ডনে বা বিভিন্ন জায়গায় দেখলে দেখবেন যে সাদা মানুষ কিন্তু মেয়েদেরকে দেখা যাবে হিজাব পরা স্কার পড়া সেটাতে আপনি সহজে বুঝতে পারবেন যে তারা মুসলমান হয়েছে তারা কনভার্ট মুসলিম এখন মসজিদে মসজিদে এই রূপের মুসলমানদের সংখ্যা অনেক বেশি দেখা যায় কারণ তারা মুসলমান হচ্ছে এবং আমরা আপনাকে আগে বলেছি যে আমরা যে একটা চার্চ কনভার্ট করেছি ইসলামে সেটা হওয়ার পরে আরো অনেক ওই এলাকার মানুষ অনেকে ইসলাম কবুল করছেন এবং আমরা এই জন্য নিউ মুসলিম যারা যারা নতুন করে ইসলাম কবুল করছে তাদেরকে সহযোগিতা করার জন্য স্পেশাল ফাউন্ডেশন কোর্স করে অর্থাৎ এই ফাউন্ডেশন কোর্সটার উদ্দেশ্য হল যাতে করে যারা নতুন মুসলমান হচ্ছে তারা মূল ইসলাম সম্পর্কে জানতে পারে শিখতে পারে নামাজ ইত্যাদি ভালো করে শিখতে পারে অথবা আরো বেশি অ্যাডভান্স জ্ঞান অর্জন করতে পারে এই ফাউন্ডেশন দেখাশোনা করা অথবা তাদেরকে কোনোশনাল হেল্প স্পিরিচুয়াল হেল্প আধ্যাত্মিক ভাবে সহযোগিতা করা এবং গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আলহামদুলিল্লাহ বিশেষ করে আমার মনে পড়ছে একটা দিন আলী তাকে বলা হয়তো জোরফি মাউল্লাহ খেয়াল করেছেন আপনি জিনিসটা জোরফি অর্থ তিনি ইসলাম গ্রহণ করার কারণে এটা হলো মাউল আল বলা হয় তাদেরকে যে কোনো বিপদে পড়লে তারা ইসলাম হিসেবে তার খেয়াল রাখবে দাস শ্রেণির কোনো উদ্দেশ্য নাই ইসলামের এই জিনিসটা খুব দরকার যেমন আমাদেরও ভারত বাংলাদেশে আপনি দেখবেন ইসলাম করে না অধিকাংশ মানুষই কেন সামাজিক সমস্যা পড়ে বেশিরভাগই আপনিটা এটা ছেলে ইসলাম গ্রহণ করে তাকে কেউ মেয়ে বিয়ে দেয় না আবার মেয়ে ইসলাম গ্রহণ করে তাকে বিয়ে করতে চায় না অথবা কেউ দ্বিতীয় বই হিসেবে নিতে চায় তার মানসিকভাবে আঘাত করে এই জিনিসগুলির কারণে অনেকে ইসলাম থেকে ফিরে আসছে না অথচ এই ইসলামে আসার জন্য তাদের অনেকের ইচ্ছাও থাকে তাদেরকে এই পরিবেশটা তৈরি করে দিয়েছেন ইউরোপে এটা আপনাদের সত্যিকার অর্থে দাওয়াতের ক্ষেত্রে একটা বড় আমি মনে করি মোকাবিলা করেছেন আপনারা আমি একজন মহিলার কথা বলি আমাদের কমিউনিটি তিনি মুসলমান হয়েছেন তো তিনি আমাকে বিভিন্ন সময় ইমেল প্রেরণ করেন যেহেতু আমি ওই সেন্টারের হতেই আমার সাথে যোগাযোগ করেন এবং তিনি আমাকে বিভিন্ন মাসায়েল নিয়ে যেগুলো জানা দরকার সেগুলো নিয়ে প্রশ্ন করে একবার তিনি প্রশ্ন করলেন একটা হাদিস পড়েছি শরীফ বুখারি ইংরেজিতে প্রকাশিত হয়েছে কিনেছি এবং পুরাটাই পড়েছি আমি মসজিদে বললাম মুসলমান যারা পুরাতে আপনার কয়জন বুখারি ঘরে আছে আর কয়েকজন কতটুকু কয়েকটা হাদিস আপনারি পড়েছেন অথচ নতুন মুসলমান হওয়ার পরে সে পুরো বোখারিটা এবং সে জিজ্ঞাসা করলো যে ওখানে একটা ছবি কিংবা কুকুর থাকে এই হাদিসটি আসলে কতটুকু অথেন্টিক এবং আসলে কি কোনো ছবি ইত্যাদি ঝুলানো রাখা যাবে কিনা ইংরেজদের বাড়িতে এটা একটা নিয়ম যে তারা ঘরে ঢুকলেই দেখা যাবে বিভিন্ন জায়গায় ছবি রাখে তারা ছবিগুলো এই মহিলাও একজন ব্রিটিশ হিসেবে সেগুলোকে ঘরের মধ্যে অনেক ছবি আছে এই হাদিসটা পড়ার পর তিনি চিন্তিত তাদের না কুকুর তো ওদের জীবন হলো কুকুর আর শুকুর ওরা সবচেয়ে বেশি পছন্দ করে শুকুরের মাংস আর তাদের আপন বন্ধু হলো কুকুর আর শুকুরের কিন্তু এই ছবিগুলো এটা কি করা যায় তা আমি বললাম যে সেগুলো আপনি খুলে রাখেন অ্যালবামে রেখে দেন এরকম ঝুলন্ত অবস্থায় ঘরে রাখা উচিত নয় সে বলল যে অবশ্যই আমি আজকে করে ফেলবো এই হাদিসটা মসজিদে যখন বিভিন্ন খোদ্ আলোচনা হয় তখন এর পরেও আমি অনেকের বাসায় গেছি কিন্তু দেখলাম একই মুসলমানদের ভাষা যারা অরিজিনালি মুসলমান তাদের ভাষায় সেই ছবিগুলো ঝুলানো আছে ব্রিটিশদের মত করে তারা নিজেদের ঘর এত হাদিসটা শোনার পরেও তিনি আমলে অ্যাকশানের মধ্যে আনেননি কিন্তু এই মহিলাকে দেখলাম সাথে সাথে সেটাকে তিনি তুলে নিয়ে আসলেন ইমানের শক্তিটা দেখি কত মজবুত করে কারণ বুঝে শুনে তারা মুসলমান হয়েছে আর এই ইমানের শক্তি তার ছবিকে রাখতে দেয়নি অথচ সবচেয়ে প্রিয় ছবি এগুলো তার দেখেন কত গুরুত্বপূর্ণ আমি প্রসঙ্গে একটা কথা বলার লোভ সামলাতে পারছি না আমি যখন মোদিন ইউনিভার্সিটি পড়তাম আমরা কোরআনে কারিম খুব সুন্দর হয়ে পড়া ওখানে বিভিন্ন কেরাতে পড়া হতো মাঝে মধ্যে খুব কান্নার রোল শুনতামে খুঁজে দেখতাম শুনছে আমাদের কান্না যারা ইসলামগ করেছে কোরআন শুনলে চোখ দিয়ে তাদের পানি পড়ে যেত আল্লাহ যেটা বলেছেন তারা যে এটা কত গুরুত্বপূর্ণ তখন বলছে যে ন্যামত আমরা ইসলামের মতো ন্যামতকে মুসলিম হয়ে আমরা বুঝি না বলেই আমরা এটা গুরুত্ব দিই না মনে হয় যেন আমার গোলায় তান আছে কিন্তু আমি এটা খাই না আমি বাইরের দিকে তাকিয়ে আছি এরকম অবস্থা আর ওনারা এটা পেয়ে এত খুশি হয় যে কল্পনার বাইরে তাদের জীবন পুরো বদলে যায় সব কিছু করতে রাজি আছে ইসলাম করতে তাদের এটা হচ্ছে জাদাখাল ইমান ফিখ আল বেহাদ কারো ইমান ঢুকে হাতিস বলছে বাসা ঢুকে তখন সে দুনিয়া সব কিছুর সেটাকে ধরে রাখতে চায় আলহামদুলিল্লাহ ইউরোপে যে যে কোনো অর্থনৈতিক কোনো কারণে ইসলাম গ্রহণ করছে না এটা গুরুত্বপূর্ণ এবং আমাদের অভিজ্ঞতাতে দেখছি ১৮ বছরের একটা ছেলে মুসলমান হয়েছে এবং সে এখন অনেক শিখার জন্য আসছে মদিনা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করছে যাতে মদিনাতে যেতে পারে তাদেরকে দেখলাম যে ইসলামকে শুধু এবং তাদের মাধ্যমে ইসলামের দাওয়াতের কাজটা আরো বেশি স্পিড আপ হয় যেহেতু তারা নিজেই অমুসলিম ছিল এবং ভাষাগত দিক থেকে বা দর্শকরা জানতে পারলেন বিশেষ করে দাওয়াতের ক্ষেত্রে কি কাজ কোনটা বেশি উপায় দেয় কোনটা বেশি কাজ লাগে আমরা জানতে পারলাম আমরা আমাদের দর্শকদের কাছে দর্শক বিন্দু আমরা শেখ মাহমুদুল হাসানের কাছ থেকে জানছিলাম কীভাবে ইউকে দাওয়াত তারা এবং দাওয়াত গ্রহণ করার জন্য মানুষ এগিয়ে আসছে আল্লাহ তালা নিজেও কোরআনকারী বলেছেন না সেদ খুলনা ভিদিন আলহামদুলিল্লাহ সেইভাবেই ফিরে আসছে দিনের দিকে মানুষ ফিরে আসতেছে ফিরে আসতে বলছে এই সবাই আগে মুসলিম ছিল আল্লাহ করেছে দিন ইসলামের দিকে তারা ফিরে আসছে আল্লাহ তালা আমাদের সবাইকে উপর ইমানের উপর প্রতিষ্ঠিত রাখুন এবং দাওয়াতের ক্ষেত্রে আমাদের অবদানকে বেশি করে করার জন্য তৌফিক দান করুন সে আহ্বান আজকে আপনাদের থেকে বিদায় নিচ্ছি আপনার ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রতি রবিবার সন্ধ্যা সাতটায় সম্প্রচার সকাল এগারোটায় বাংলাদেশে